আজকের সাতক সুনামগঞ্জ জেলায় ধর্মপ্রাণ মুসলমান ওলামায় গ্রামের অত্র এলাকার কৌমি উলামাদের উদ্যোগে আয়োজিত মজহাবের গুরুত্ব এবং লাজহাবীদের অপতৎপরতা তৎপরতার নিরসনে আয়োজিত এই সেমিনারের सम्मानित सभपति मंचे उपष्ट देश भोरण्य ओल मराम सामने हजार हजार धर्मप्राण मुसलमान भाई सब सर्वप्रथम आल्ला पकर शुक्र आदाय कर अल्लाह रबुलीन एक दिन ही धर्मी अत्यंत गुरुत्वपूर्ण विश्वर उपरे আমাদেরকে এখানে আলোচনা শোনার জন্য করার জন্যে মেহরবানি করে আল্লাপাক উপস্থিত করেছেন সে মহান প্রভুর দরবারে অন্তরে অন্তস্থল থেকে শোকন জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মহাতরম হাজরিন বাংলাদেশে যে দেশটি শাহ জাল শাহ মাহদুমের মতো বড়ো বড়ো অলি আল্লাদের ভূমি মুফতি আজিজুল হক মুফতি ফয়েজুল্লাহ হাফিজি হুজুর শাহ আথারালি শামসুল হক ফরিদ সহ শত শত अल्लाह अलिधर पवित्र भूमि यह मुसलमान शतक शत बिल मजहबर अनुसार ये मजहब कियो कन मजहब क्यों मानते है ये सेमिनार कहर लगभग আজ থেকে হয়তো তিরিশ বছর পূর্বেও বাংলার ওলামায়ে ক্রম তা চিন্তাও করে নাই কারণ সূর্য যখন উদয় হয় সূর্য উঠেছে উদয় হয়েছে তার জন্য দলিল প্রমাণের দরকার হয় না বড় পরিতাপের বিষয় আজকে এমন একটি সময় আমরা উপস্থিত এই বাংলাদেশে शते शतकरा शसलमान मजहबर अनुसारी छें से जगार भरे एक नतन फिटना कुरान हदीसर नाम दिए आज हम मुसलमान ईमान आम के बन करपचे कर ये अपतार बिुदे आज के कथाते सर्वप्रथम बड़ा असाह्य अबाध लागे किचु करार नहीं देवर अनुसारी बला है ओला माए देव खा दे एदेश हकानी समस्त मुसलमान सब ओलमाय देवन आकीदाय विश्वन ओलामाए देवन मदिनार आब्फा साहबाय तराम आकीदार अनुसार आहाले हक ओलाम देवन तथा रसुल एवं रसुलर सहबीगण के मत आदर्शे विश्वास আমাদের বৈশিষ্ট্য হল পৃথিবীর বুকে যখন যখন কোন বাতিল যেই কোন লেবাস পোশাক ধরে বুনিয়াতে এসেছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্যে আমাদের ওলামায় হাক্কানি ওলামায় দেবন প্রত্যেকটি বাতিল মতবাদের দাগ ভাঙ্গা মোকাবেলা করেছে আমরা মনে করেছিলাম মজহাব নিয়া লাজহাবিদের বিরুদ্ধে কোনো আলোচনা করার প্রয়োজন হবে না সেমিনারের প্রয়োজন হবে না কিন্তু এক তিক্ত ইতিহাসের কারণে আজ ভারত উপমহাদেশে এই লাঝহাবি নামে একটা নতুন ফিতনে এসেছে তাই আমরা বলতে চাই বাতিল যেই কোনো পোশাকে আসুক না কেন যেই কোনো রূপ করে আসুক না কেন সে আহলে হাদিস शा हक कदियानी हक रेजी हम जरूरी आसना क्या सब बिल मोकला सबके एकम्रमाम दायित्व ये दायित्व अनुभूति आज के बड़ असुस्थतारत्ते अनेक कष्टी ढाँची जरा आजकल सेमिनार आयोजन कर সচেতন উলামায় কেরাম মুসলিম জনতা তাদেরকে সর্বপ্রথম অন্তরন্তল থেকে শুকর জ্ঞাপন করছি আল্লাপাক ওনাদেরকে যা দেয়ান করে আজকে মাঝহবের ব্যাপারে কিছু কথা বলার প্রয়োজন হয়েছে আমি প্রথমে মাঝহবের বিষয়টি একটু খোলে বলতে চাই মাঝহাব কি मजहब कर्थे आसल मजहब माना मुसलमान जन अपरिहार्यना जरा मजहब के कटक्त कर तर हुकुम की तरा कौ पाल्ला जा विषय आज के अनेक मुसलमान समाजे गुरुत्वपूर्ण आलोचना रही है আমি কোরআনে কেরিমের একটি আয়াতে কেরিমা তিলবাক করছি সুরাতুল মায়েদার তিন নম্বর আয়াতের একটি অংশ শহীদ বুহারি থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নমানিব নেব শিদ আজি আল্লাহ তালাহুর বর্ণিত একটি হাদিস গুরুত্বপূর্ণ তাও পাঠ করেছি মহাতারম হাজারিন কোরআনে কেরিমের আয়াতের মর্ম হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন दिन शरियत विधि विधान वृक्ष रोपण करजरते आदम आलह इतलम थे तीन शाय तर जन रसुल दुनिया पेरन एक लग्को, लग्को, पेरन एक के प्रेरण कर लक्ष दुई लक्ष चब्बी हज़ार मतान्तरे नबी प्रेरण कर प्रत्येक नबी रसुलर का दिन के आल्ला जमीन प्रतिष्ठा करा দিনের গাছ বিক্ষ রোপণ করেছি আমি আদম আলাই ইসলাতামের মাধ্যমে আর শীত থেকে নিয়ে ইদরিস থেকে নিয়ে ইব্রাহিম থেকে নিয়ে মোসা ইসা সকল নবী রসুলগণের পর এই বিক্ষকে পরিপূর্ণতা দিয়েছি আমি আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সলাল্লাহামের রেসালদের মাধ্যমে तई रुले करीम सलमे प्रय तेस बच्चर बिरासी दिन छाड़ा इंतकाले दिन पूर्वे आराफार प्रल्ला हबीब जो आयात नाजिल कर आयात के हलिया आज के दिवसुल দিনের এখানে অর্থ হল শরীয় শরীয়তের বিধিবিধান জায়েজ না হালাল হারাম বৈধ অবৈধ ইত্যাদি যেই দিন শুরু করেছিলাম আদম থেকে পৃথিবীর অনেক যোগ চলে গেছে হাজার হাজার বৎসর চলে গেছে সর্বশেষ নবী রসুল বানিয়েছি আমি মোহাম্মদুর রসুল্লাহকে আর এই নবীর মাধ্যমে তেইশ বছর কোরআন অবতীর্ণ করে ওহিয়ে মাত্র গায়ের মাতৃ হাদিসের মাধ্যমে আমি আল্লাহ আজকের এই দিবসের দিন শরীয়তকে পরিপূর্ণতা দিয়ে দিলাম আজ থেকে আজের অধ্য দিবসের পর আল্লাহর দিন শরীয়তের নামে আর কোন বিধান আসবে না বিধান এখানে ক্ষান্ত শেষ পরিপণ এ পরিপূর্ণতার অনেক ব্যাখ্যা আছে এগুলো এখন বলার প্রয়োজন নাই এটা তাফসিরিক আলোচনা আজকে ওই বিষয়ে যাবো না সংক্ষিপ্তভাবে বিষয়টা বুঝতে হবে শরীয়তের বিধিবিধান পরিপূর্ণতা লাভ করেছে মোহাম্মদ রসুল সাল্লাহু আলাই ওয়াসাল্লামের মিশনের পর মিশনের মাধ্যমে पृथिवीर मानुषर जन्े नतून को शरियत प्रयोजन नतून को शरियत प्रयोजन हमें आल्लाक नतून नबी रसुलरण करते हित हमार महबूब नबी के शेष नबी बनिए श्रेष्ठ नबी बनिए उन्नी हाथ एम नबी ग अतए यह नबीर पर नबीओ आसबेंबी शरियतर पर नतून शरियत आसबें এই নবীর উপরে আসমানে কিতাব যা অবতীর্ণ হয়েছে তারপর আর কোনো কিতাবও আসবে না অর্থ এটা হলো কমপ্লিট আমার বিধিবিধান দিনের সব বিধিবিধান আজকে আমি আল্লাহ রসুন সমাপ্ত করেছি কমপ্লিট করেছি তাইলে কেমন পর্যন্ত পৃথিবীর মানুষ আসবে যাবে হাজার হাজার বৎসর যোগের উন্নতি হবে জামানার গতি বাড়বে সায়েন্স আসবে বিজ্ঞান আসবে টেকনোলজি আসবে মানুষের জীবন উন্নয়ন লাভ করবে নতুনত্ব হাজার হাজার কোটি কোটি বিষয় মানুষের সামনে আসবে যত রকমের বিধি সমস্যা মানুষের কাছে আসক না কেন কেমন পর্যন্ত আগত অনাগত সব সমস্যার সমাধান कुरान हादसर मध्य दिए आल्लासलम के नबीर पर कम्प्लीट कर दिएदा कुरान हादी हल सबकाल सर्वकाले सब मानुषर सब समस्या समाधान दीते कुरान हादिस ए आकीदार मध्य कोशकम नाई এখন বোঝার বিষয় হলো মোহতরম হাজরিন বড় গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করি আমরা কোরআন হাদির যদি কেয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান হয় এই আয়াতের মর্ম অনুযায়ী তাহলে এখন প্রশ্ন জাগে কোরআনের আয়াত কিন্তু সীমিত ছয় হাজার ছয়শ ছেষট্টি এর মধ্যে বিধিবিধান সংক্রান্ত হালাল হারাম বৈধ অবৈধ আকাম বিধি বিধান সংক্রান্ত করানোর আয়াতের সংখ্যা চার শত কেউ বলছেন ষাট কেউ বাড়াইয়া পাঁচশত বলছেন পাঁচশোটি আয়াতের মধ্যে বিধিবিধান আছে আড়াই হাজার হাদিসের ভিতরে বিধি আছে অন্য হাদিসগুলোর মধ্যে বিধি না অন্য বিষয় আছে কোরআনের পাঁচশো আয়াত ছাড়া বাকি আয়াত ছয় হাজার একশো অন্য আয়াতের সংখ্যা প্রশ্ন আছে সীমিত হাদিস সীমিত কোরআনের আয়াতের মাধ্যমে মানব জাতির পর্যন্ত অসংখ্য অসীম সব সমস্যার সমাধান আমার আল্লাহ কেবন করে দিয়েছে समान दें न नहीं कुरान सुना सब समाधाना जी समाधान दिए प्रश्न जामन दिल प्रश्न उत्तरे मुभासमें अवश्य दिए कि सब समस्या समाधान कुरने सुस्पष्ट दें ना सूस्पष्ट हादसे आसे ना सब समय समाधान सूस्पष्ट कर आसे ना कुरान कुरानी भरे अनेक विषय अस्पष्ट आसे हादिसर मध्य आसिया सूस्पष्ट कराइस अनेक विधि विधान कुरानी स्पष्ट नाई हादिस स्पष्ट पा जाए यह समस्त अस्पष्ट विषय के समाधान बरकर স্পষ্টের সুষ্ঠ ব্যাখ্যা দিয়ে কোরআন হারিসের আলোকে জাতির সমস্যার সমাধান দেওয়ার জন্য একটি কাজের দরকার পথের দরকার একটি মাধ্যমের দরকার আমার আল্লাহ আমার নবী হাদিসের মধ্যে এই সংক্রান্ত হাদিস বলছেন আল্লাল আল্লাপাদ কোরআন হারিসের মাধ্যমে আমান নবী বলেন হালাল স্পষ্ট কিছু আছে হারাম স্পষ্ট কিছু আছে আর মাসকানে স্পষ্ট হালালের মাঝে অস্পষ্ট মুস্তাবাহাত। অসংখ্য বিধিবিধান অনাগত সব সমস্যার সমাধান আধুনিক যুগের সমাধান সব সমস্যার সমাধান আল্লাহ অস্পষ্টভাবে কোরআন হালিশে দিয়ে দিয়েছে দেখেন এই কথাটা আমরা বুঝলাম কিনা তাইলে অস্পষ্ট সমস্যার সমাধান আল্লাহ কোরআন হারিসের মধ্যে দিয়েছেন প্রশ্ন জাগে কোরআনের মধ্যে যা অস্পষ্ট হাদিসি অস্পষ্ট এমন একটি বিষয় যদি জাতির কাছে সমস্যা আসে সেই সমস্যার সমাধান কোরআনে স্পষ্ট খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না এই জন্য আল্লাপ নিশার ভিতরে আলোচনা করেন পরিপূর্ণ করে দিয়েছেন হাদিসও সীমিত মানব জাতির সমস্যা হালাল হালামের বিষয় অসীম অসীম সমস্যার সমাধান সসীম কোরআনের আয়াত হাদিসের মধ্যে কেমন করে দেওয়া হইল এটা সব বিষয় তো আপনার নবী বলছেন হালাল ওবাইয়েন হারাম ও বাইয়েন হালাল হারাম কিছু কিছু পরিষ্কার আছে স্পষ্ট আছে অনেক অস্পষ্ট বিষয় রয়ে গেছে প্রশ্ন আসে ও গল্লা আপনার কোরআন আপনার নবীর হাদিসের ভিতরে কেমন করি অস্পষ্ট বিষয়গুলো তারা বের করবে কেমন করি দিন পরিপূর্ণ হইলো কেমন করি কোরআন শুননা কে আম পর্যন্ত মানব সব সমস্যার সমাধান হইল मानुष आरोप समाधान प्रयोन हतीब पुरान तुम दलिल কোরআনে যাই স্পষ্ট পাওয়া যাবে না ও রসুল হাদিস শূন্য তোমাদের জন্য দলিল হবে ওয়া উলিল আমরে কোরআন সে ক্ষেত্রে গিয়া কোরআন হাদিস থেকে এলিম বের করে জাতির সব সমস্যার সমাধান গবেষণা করে ইস্তেহার করে দেবেন এমন কিছু ওলামা থাকবেন সেই ওলামাই মুস্তাহিদিনকে আল্লাপাক বলেন কোরআনে যা স্পষ্ট পাইবে না পাইলে আতিউল্লাহ স্পষ্ট পাবে না সুন্না ধর হাদিস ধরো হাদিস পাবে না কোরআন পাবে না তাইলে তোমার জন্য ধরার পথ হইল ওয়াউলিল আমি মুস্তাহেদ ইমামগণের গবেষণা ইস্তিহাতকৃত বস্তুকে অনুকরণ করিয়ে তুমি তোমার জীবনের সমস্যার সমাধান বের করতে পারবে রহমতুল্লা আলাই তিনি বলেন কোনো ব্যবধান নাই সেই যুগের উমারা শাসক গোষ্ঠীটা বড় আলেম হইত তাই উদ্দেশ্য হল বিজ্ঞ আলমা বিজ্ঞ আলামা মুস্তাহে এরাই এর উদ্দেশ্য উদ্দেশ্যে অনুকরণ করো এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাপ বললেন তাইলে আমাদের কাছে দলিল শরীয়তের কয়টা তিনটা আসলো আতী উল্লাহর দ্বারা কোরআন আসলো আতি রসুলের দ্বারা কি আসলো সুন্না বা হাদিস আসলো দ্বারা মুস্তাহে গবেষক উলামায় এস্তেহাদ যাহা করবেন সেই ইস্তেহাদের কিতালা তাদেরকে অনুকরণ করার কথা অর্থাৎ ইমাম মানার কথা আসলো, কে অনুকরণ করার আসলো আরেক বাসায় মাজহাবকে অনুসরণ করার কথা আসলো এরপরে আল্লাহ আল্লাপা বলেন ফাইন ফিন ফারুদ্দুহ ইল আহসুল হে মুস্তাহিদিনগণ आप जो गवेषणा करबें वबाइना उमरुन मुस्ताबेह अस्पष्ट विषय गवेषणा अपना करते हैं कुरान हरिजर आलो के अतए यह गवेषणा करते करते जदि आप एकमत हया जा मुस्तादीगण तटर नाम इजमा उत्कम यो शरिथे दलिल उम्रे मिनकुम ওই সমস্ত মুস্তাহিদিনরা যা ঐক্যমত হবেন তানাজ একতলাপ করবেন না সে ও ইসমাশর দলিল হইয়া গেল যদি গবেষণার ভিতরে ঐক্যমত না হয় কেউ বলে হালাল কেউ বলে হারাম বা কেউ বলেন কেউ না যায় বা কেউ বলেন এটা মুবাহ সুনত আর কেউ বলেন মুবাহ এই যে জাতীয় মাতানৈক্য যদি দেখা যায় ফাইনতানা জাতুম ভিসাইন ফারুদ্দাহে হে গবেষকগণ আপনার আল্লাহ রসুল কোরআন আলোকে নিজের ইতিহাতকে কাজে লাগিয়ে কেয়াস করে আপনার বের করবেন সেই মাস আলার মধ্যে রায়ের মধ্যে মতের উপরে আপনার অটল থাকবেন এই মতকে যারা গ্রহণ করবে তারা জাম্নাতি হয়ে যাবে সারমর্ম কথা হল এই আয়াতের ভিতরে ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই আতির ওসিদ নামক কিতাবে আরব আহকামুল কোরআন লীলজাস দিনা এসমায়ে আরেকটির নাম কেয়াস ইশতেহার তথা মজাহ চারটি দলিল এই আয়াতের দ্বারা প্রমাণিত আমার আল্লাহ বলছেন দিনকে আমি কোরআন শূন্য মাধ্যমে পরিপূর্ণ করে দিলাম কিন্তু এই দিন পরিপূর্ণতার মধ্যে সব কিছু কোরআন হারিসির ভিতরে স্পষ্টভাবে বাইয় ভাবে পাইবেন না আর হারালো বাইয় অনেক কিছু পরিষ্কার আছে অকার্য আছে ও আর হারামোবাইয়েন অনেক অবৈধ বিধান পরিষ্কার অকাট আছে ও বাইনা হমা অমর মুস্তা বাহা বহু বিষয় আছে সব অস্পষ্ট সেই বিষয়ে কেয়াসের মাধ্যমে আমি আল্লাহ नीतिमेर हादिसर मध्यम मानव जर सब समस्या समाधान देखे दिए एक दी आज के, के, के, के, के, के, के हाले हादिस আমরা আহলে হাজি বলতে চাই না ইসলামের ইতিহাসে সিরিয়ার একজন বিখ্যাত আলেম তিনি লিখছেন আল্লাহ তুহাদিতাল ইসলামিয়া এই গ্রন্থে যে আমি इसलाम इतिहास खोजे देखे चौदहश बचर पर्त को मुसलमानी आल हादीस नाम दिया एटाब ये आदर्श आदर्श के बित्तीश के बीत मजहब आल हादीसर नामे चौदहश बस इतिहास ना हाँ एक जमात छ हादी एर अर्थ हिल पेशागत व्यवधान ড্রাইভার ড্রাইভারই করে তার নাম ড্রাইভার ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার পাস করেছেন ইঞ্জিনিয়ারিং তাই তিনি ইঞ্জিনিয়ার আলেম সাহেব মুফতি সাহেব ফাতোয়া পাস করছেন তাই তিনি মুফতি সাহেব আলেমদের মধ্যে একটি জামাত মুহাদ্দেশ হয়েছেন হাদিস পড়াশোনা করেন নিজে পড়েন অন্যকে পড়ান জীবন নিয়ে আসেন হাদিস নিয়ে তার জীবন কাটাচ্ছেন এটা তার পেশা পেশাগত অবস্থায় पेशागत कारण एक महादेश जिन जीवन भर हारिस अध्ययन करें हारिस गवेषणा करें तरह मत लोक केल हारीस बनाए ये पेशागत कारणे কারণে একটা নিজের হইয়া। আলে আল এ হাদিসের ইতিহাসে কোনো মুসলমানের নাম করা হয় নাই তাই আজকের বর্তমানের জানিস আল হাদিস বলে তারা চোদ্দশো বছর আগের কেউ না এরা নত্ব আবিষ্কৃত মুসলমানদের মধ্যে হিত্যাকারী ধর তারা আহালের বিধিনি মানব জাতির সমস্যা অসীম অসীম বিষয় সমাধান সসীম আয়াত হাদিসের মধ্যে দিতে সক্ষম না আল্লাবাক রসুল বলছেন আলহাল ও বাইনারাম ও বাইয় ওয়াবাই নাহমা অমরুর মুস্তা মাঝখানে অস্পষ্ট অনেক বিষয় আছে কোরআন বলছে তোমরা কিতাবকে কোরআন মানো আমার ভাইরা আলে হাদিজের দাবি আমরা কোরআন মানি আর হাদিস মানি আমি বলবো সোরাই নিসা কোরআন শরীফ খোলেন সোরাই নিসা উঠান সোরাই নিসার এই নম্বর আয়াতে হাদিস মানো এই কোরআন হাদিস মানলাম এরপর আল্লাহ পাক বলেন ওলিল আমরে আমর আমরকে মানো আমি হাজিদেরকে প্রশ্ন করি তোমরা বলো আমরা একমাত্র কোরআন মানি আর হাদিস মানি আর কিছুই মানি না তোমরা একমাত্র আতি উল্লাহা ওয়া আতি রসুল মানার দাবি করছো কোরআনের ওয়া উরিল আমি তোমরা মানো না ফাইন তানাজা তুমি রাসুল এটাও মানো না কোরআনের চারটা নীতিমালা দিয়েছে বিবাস কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না এটা কোরআন মুসলমানের কাজ হইতে পারে সত্যিকার অর্থে তারা মানে না। কারণ কোরআন যদি মানতো কোরআনে বলে ওয়া উলিল আমাকে উলিল আম্রেমিনুম তোমরা বলে মানি না তার অর্থ তো তোমরা কোরআন মানো না এবার দেখি হাদিস মানে কিনা ওলামায় কেরাম হিসেবে আসছেন এখানে বুখারে শরীফ যারা বুখারি কোয়ে কয়ে ছিল অনেক ঘটনা আছে বুখারিওয়ালাদের আলে যারা বুখারি নিয়ে নিয়ে চলে বুগলের নিচে একটা বুখারি শরীফ থাকে বাংলা অনুবাদ তারা বলে এই বুখারির মধ্যে আছে। তারা বুখারি শরীফ পরতে পারে না কিন্তু তারা নিজেরা কোনদিন বুখারি শরীফও অনেকে পরে নাই বুখারী শরীফ দেখছে কিনা আমার সন্দেহ বাংলা অনুবাদ ইসমাইল আব্দুল সালাভি আলা সমস্ত তাদের গুরু যারা বাংলা বুখারি শরীফকে বাংলায় অনুবাদ করে আমাদের দেশের মুসলমানদের হাতে তুলে দিয়েছে বুখারি নাম দিয়া এরাই এইগুলা অনুবাদ করে পরে তাদের মতাদর্শে অনুবাদ করছে অনুবাদ তো সঠিক করে নাই অপব্যাখ্যা করছে হাদিসের এই বুখারি নিয়ে বলে আমরা বুখারি শরীফ মানে দেখেন কি ভাই বাংলাতে কোনো বুখারি শরীফ আছে বাংলায় বুখারি আছে ইমাম বুখারি বাংলায় বুখারি লিখছিলেন ইমাম বুখারি রসুলের যত হাদি সংকলন করছিলেন বুখারি শরীফের ভিতরে এই হাদিগুলো বাংলায় না আরবিতে আমার নাবি বাংলায় কথা বলতেন না আরবিতে কথা বলতেন তাইলে আরবি হলো বুখারি এখন যারা বলে আমরা বুখারিতে পাইছি দেখান তো ইসমাইল যেই কিতাব লেখে গিয়েছেন তাহাজ পরে পড়ে নবল পরে পড়ে আল্লাহ কাছে কান্নাকানি করে করে আল্লাহ পাপ এত মতবুলি দান করেছেন যে বুখারি হাদিস হয়েছেন তারা বুহারি পড়াইতে পারাইতে হয়েছেন বুহারি পড়াইতে পারাইতে সত্যিকারের বুহারি পড়লে আমাদের ওলামায়াম পড়ে পরে, সমস্ত সালাফিরা আরে হাজির বুখারি পড়ে না তারা বুখারের দাবি আমি প্রথম হাদিসটা হল ওমর ইবনে হাতের হাদিস ইনামাল আমল বীর জানেন না আপনারা অনেকে নাম শুনছে। ইনামাল আমালু আমি চ্যালেঞ্জ করতে চাই আজকের এই সেমিনারে তারা চ্যালেঞ্জ করলাম পুরা বিশ্বের আলে হাদিস বুখারি শরীফের প্রথম হাদিসটা সঠিকভাবে করতে পারবে না না অনুসরণ করিয়া বুখারি প্রথম হাদিসের অনুবাদ করতে মজাহ লাগবে ইস্তিহাত লাগবে গবেষণা লাগবে ঠিক না বেড়ে কে দেখেন আল্লাহ ইনামা নিঃসন্দেহে এটাই একমাত্র জিনিস ইনামাল আমাল সমস্ত আমল বিনিয়তের নিয়তের সাথে অনুবাদটা বুঝছে সমস্ত আমল নিঃসন্দেহে সমস্ত আমল নিয়তের সাথে আপনি জিজ্ঞাসা করি কথাটা কি কমপ্লিট হইল কথা কমপ্লিট হয়নি সব আমল নিয়তের সাথে কি নিয়তের সাথে নিয়তের উপরে নির্ভর করবে এটা সহি না ভুল নিয়ত সহি আমল ও নিয়ত খারাপ আমল খারাপ ঠিক আছে না একটা অনুবাদ তো করবেন এখানে হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে শাহী মজহাবের লোকরা এখানে বলছেন ইনামাল আমালু বিনিয়াত বা আর আননিয়াত এই দুটা মিলে একটা মাসখানে একটা ইসিম লাগবে এটা সম্পৃক্ত হবার জন্যে এটা হলো তাসেহু আর শাহি হাতুন সমস্ত আমল সই হওয়া নির্ভর করে নিহতের উপরে আর আমাদের হানভি মহাবের ওলামায়াম মহাদেস সিনগণ এই হাদিসের ব্যাখ্যা করেছে না সমস্ত আমলের স্ভর করবেন নিয়তের উপর তাহলে সাফি মজাবে হইল আমলটা হবে না বাতিল হবে নির্ভর হবে নিয়তের উপর আর আমাদের মজাবে অর্থ হইল যে আমলটা সাবেন কি পাবেন না निर्भर करब नियतर ऊपर नियत भलो हावब पा नियत खराब होव पा अनेक समय आम शुद्ध हो जाए क्योंकि आपने पा नियत जदि खराब है तेल यही हादिसर मध्य इन शब्द एनिया शब्द मास्कने एक शब्द उज्ज्व आना बोलें मानते हैं कि ना যদি না মানে অর্থ হবে সমস্ত আমল নিয়তের সাথে নির্ভর করে নিহতের সাথে একটা না একটা বলবেন তো বলতে হইলে এখানে মানতে হবে আমার নবী নিজের মুখে বলেন নাই রসুলের মুখে আছে ইনামাল আমালুয়াতে তা সেহু রসুল বলেন নাই তুষাব ও রসুল বলেন নাই সই হবে নবীজি বলেন নাই শ হবেও নবীজি বলেন নাই এখন এই হাদিসের ব্যাখ্যা করতে হইলে আমার ইমাম সাহির দিকে যাইতে হবে ইমাম সাহাফিকে জিজ্ঞাসা করলে তিনি বলবেন তা সই হওয়া নির্ভর করবে ইমানের সাথে নাহলে হানফি আবু হানিভাকে দেখতে হবে ইমাম আবু হানিভা বলতেন তুষাবির নিহতে নিহতের সাওয়াব নির্ভর করবে নিহতের উপরে আমলের স্বাব তাইলে এই হাদিসের সঠিক ते हाथ शाभी मजबे जाते हानभी मजबाब जाते हैं কিন্তু ডাইরে আর হাদিসে স্পষ্ট শব্দ কি হবে উজ্জ্ব কি আছে এটা আমার আল্লাহ বলেন নাই আমার রসুলো বলি দেন নাই উলামায়াম গবেষণা করিয়া কেউ এটা কেউ এটা মানতেছেন তাহলে বুঝা যায় ইনামার আমাদ বুকার প্রথম হাদিস এই হাদিসকে সঠিকভাবে অর্থ করতে হইল ইস্তিহার গবেষণা ছাড়া গবেষকদের অনুকরণ ছাড়া কোন মুহাত মুসলমানের তার সম্ভব না তাহলে আসি আমার কাছে আসি একটু বলো এই হাদিসের অনুবাদ করো শব্দ একটু কোরআনের বাইরে করতে পারবেনা হাদিসের বাইরে করতে পারবেনা নিজের পক্ষ থেকে কথা বলতে পারবানা কোনো গবেষককে মানতে পারবা না ইবনে তেমিয়াকে মানতে পারবেনা ইবনুল খাইমকে মানতে পারবে না আলবানিকে মানতে পারবে না জাকিম নায়কের কথা বলতে পারবে না ইবনে দাউদে জাহির কথা বলতে পারবে না ইবনে হাজমের কথা বলতে পারবানা সব বলতে হবে একদম কোরআন থেকে হাদিস থেকে আগে আল্লাহ আমাদেরকে বুঝার তো সিদ্ধান্ত করো মহতরম হাজার কথা হইল এই যে সব সমস্যার সমাধান কোরআন হাদিসের মধ্যে রয়েছে কিন্তু অনেক কিছু অস্পষ্ট রয়েছে যেমন ইনামাল আর আমাল উদ্দিন নিয়াদ মাসকানের শব্দ কোনটা উজ্জ্বল হবে সেখানে এটা অস্পষ্ট এটার ব্যাখ্যা দিতে হবে গবেষক ওলাম একরাম তাদেরকে উলুল আমর বলা হয়েছে তাদেরকে ইমাম আবু হানিব বলা হয় তাদেরকে সাহি বলা হয় মালেব বলা হয় আহমদ বিন হামল বলা হয় অতএব এই সমস্ত বিজ্ঞ উলুল আমর। দ ইমামগণকে উ আমরকে তাকলিক করে অনুকরণ করে তাদের মাঝাব মদাদর্শ মত তাদের পথ অনুসরণ ছাড়া ইসলাম প্র্যাকটিস করার সম্ভাবনা নাই বর্তমান আধুনিক যুগে বহুত মাসলা বের হয়েছে যেগুলা জীবন জীবনপ্রাপ্ত মানুষ চোদ্দশো বছর আগে কোরআন হাজিজ যখন ছিল রসুল যখন দুনিয়াতে ছিলেন তখন তারা এটার নামও শুনে নেই করবে এরকম জিনিস আসে না নাই হ্যাঁ আসে না নাই রক্ত বিক্রি কিডনি বিক্রি চক্ষুদান অঙ্গদান এইগুলো ওই যুগে ছিল ছিল আল্লাহ আকবর আল্লাহ আকবার আধুনিক এখন টেস্ট টিউবের মাধ্যমে সন্তান হয় টেস্ট টিউবের মাধ্যমে সন্তান হইলে কয়টা পদ্ধতি আছে কোন কোন পদ্ধতির শরীয়তের আলোকে কি হুকুম হবে নসল নসব প্রমাণিত হবে না যারক সন্তান হবে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো বিধান স্পষ্ট বিধান কোরআনে নাই স্পষ্ট বিধান শূন্যায় হাদিসে নাই তবে কুরান হার ভিতরে সব সমস্যার সমাধান আছে আল্লাপাকবেশারায় দিতে মুবে না এর বিধান দিতে হবে ইমাম আবু হানিবের মতো ইমামে মুস্তাহে এদেরকে কোরআন বলে तेले ना नहीं। की नाम मुस्ताह ग पथ पथबी नाम, नाम मजहब প্রত্যেক গবেষকের গবেষণার পর রেজাল্ট বের হয়েছে সেই রেজাল্টার সিদ্ধান্তরা মতটা সেটার নাম পথ সেটার নাম মাঝহ আর যারা মুস্তায়দার গবেষক না আমার আপনার মতো সাধারণ লোক এস্তেহাত গবেষণা করার মতো সেই যোগ্যতা আমার কাছে নাই ৩০ তিরিশপাড়া কোরআনের কোন জায়গায় কি আছে কোন আয়াতের কি ব্যাখ্যা কোন আয়াত কখন নাজির হয়েছে এইখান থেকে কি কী বিধান বের হইতে পারে কেয়ামত পর্যন্ত এগুলা বাছাই করে যোগ্যতা বাছাই করার আমার মতো যাদের মধ্যে নাই তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ আল্লাহ বলেন আমার উম্মুই বাগে বিভক্ত হবে আমার বন্দা আল্লাহর বন্দা কবাগে বিভক্ত জোরে কাম কে দুই আহালুজ্জিকির ল আলামুন আহল মানে মুস্তেহেদ ইমামগণ যারা কোরআন হারিস স্পর্শ না পাইলেও কোরআন হারিসের সমুদ্রে তল দেশ থেকে তারা সমাধান বের করতে পারে তারা আহালুজ্জিকির ওলামা আর লতা আলামুন যারা এরকম যোগ্যতা রাখে না ইশতেহাদের যোগ্যতা তারা হলো সাধারণ মুসলমান সাধারণ মুসলমান হল লাই আলামুন জানে না मानते हमें पद दूटार एक तुम जी मुस्ताहद गवेशक हाउ कुरान सुन्नार तलादेश যারা জানে মুস্তাহে তাদেরকে তোমার অনুকরণ করতে হবে মানতে হবে তাদের সিদ্ধান্ত মেনে চললে কোরআন শূন্য মানা হবে তারা হলেন শরীয়তের ব্যাখ্যা কারী শরিয়তের সঠিক ভাবে মানা হবে আর মুস্তাদ ইমামকে মানার নাম মজহাব মানা আরেক বাসায় মাজহাত মানলেই কোরআন হারিস মানা হবে মাঝহা না মানলে কোরআন মানাই হবে না মাদম হাজরিন সময় কম আমার কথা আছে অনেক আমার কথা শেষ নাই বহু কথা এই সমর্থক সময় বলার মতো আপনাদেরকে অনেক কথা আমাদের মুস্তিদ আল আশ অনেক বই লিখেছেন আল্লাহ জেজা খেয়াদ দান করে ওনাকে এই বর্তমান যে বিষয় আজকের সেমিনার এর নতুন বে বের হয়েছে শরীর মানদণ্ডে মাঝহাবো লা মাজহাবি দেখছেন কত বলো তিনশো তাইলে আমি কি আধা ঘন্টা বলতে পারব সম্ভব না এই বইটা নেটে দেওয়া আছে ডাকাতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় সিলেটের মধ্যে পাওয়া যায় জামায়াতুল খায়ের কয়েকটি জায়গায় পাওয়া যায় সংগ্রহ করতে পারবেন আমি যেটা বলতে চাইছিলাম আমি কথায় গোছায় আনার চেষ্টা করতেছি মোহতরম হাজরিন সেটা হলো এতক্ষণ আলোচনা আমরা বুঝলাম শরীয়তের সব বিষয়ে কোরআন হারিসে স্পষ্টভাবে দেওয়া সম্ভব বিভিন্ন কারণে আল্লাপাক দেন নাই আল্লাপাক চালিয়ে দিতে পারতেন তিনি দেন নাই বরং অস্পষ্ট ইঙ্গিতে রেখেছেন যেগুলা সুস্পষ্ট যোগে যোগে ব্যাখ্যা দেওয়ার মতো যুগ যোগ উপযোগী ব্যাখ্যা দেওয়ার মতো যোগে যোগে ইমামে মুস্তাহেদ গণকে আল্লাহ পাকেন তাই কোরআনে বলে দিয়েছে না এটা তো কোরআন না হাদিসও না এটা অমুক সাহেবের কথা আমি মানবো কেন এটা মানা যাবে না যেমন বর্তমান আহলে হাদিস তথাকথিত আহলে হাদিসটা বলে এমন কেউ বলবেন বলতে পারেন এই জন্য পাক, চোদ্দশো বছর পূর্বেই বলছেন মুসলমানরা কোরআনে আছে না কোরানে আছে না নাই এখন প্রশ্ন সে প্রশ্নটা হইলে হুজুর মাঝাব আবু আবিষ্কার আবু হানিব আশি হিজরিতে জন্মগ্রহণ করছেন একশো পঞ্চাশ দেড়শো তিনি মারা গেছেন আশি বৎসর পূর্বে আবু হানিবার বিশ্বের মুসলমান আমরা পারব না কেন কোরআন শূন্য বাদ দিয়া আমরা আবু হানিবার মানবে কেন সাহির মাজাপ মানবো কেন এরকম প্রশ্ন আসে না না এটা আরেক মহা দুঃখা দুঃখা समर्थन अनुमोदन दिए नबीराम सहारे एक झगड़ा तुम्हें फैसला कर दो মোস্তদেরকে হাঁকেন হুজুর আপনি দুনিয়াতে থাকতে আমি একটা জবাব দিয়ে আপনি আমি কেমনে জবাব দেব তখন আল্লাহর হাই বলছেন আমার তুমি যদি জবাব দিতে দিয়া দাও আর জবাব কোরআন শূন্য অনুযায়ী তোমার গবেষণা এস্তেহাত পুরাণ শুননার আল্লাহর মহাফেক হয় আল্লাহর মর্জি মত হয় অর্থ আল্লাহ নবী সাহাবিদেরকে সামনে গবেষণা করো ইস্তেয়াত করো আমি দেখি আমি বৈশা রয়েছি তোমরা গবেষণা করো मत आसा मत ताइबर पद पथहरी गवेषणा करा से मध्य मजहब आविष्कार करा सहबा कराम आल्ला नबी सामने नबी समर्थन करा नबी ट्रेंडिंग कर তোমরা ইস্তেয়াত গবেষণা করো আমি রসুল জীব আসি আমি দেখতেছি তোমাদেরকে গবেষণা করো গবেষণা করে কোরআন শোনাতে যা স্পষ্ট নাই অস্পষ্ট এগুলোর ব্যাখ্যা দাও আমি নবী দেখে দেখে যাইতে চাই দুনিয়ার থেকে যাতে আমার সামনেই মাঝহব তৈরি হয় কারণ যেখানে ইস্তেয়াদ আছে সেখানে মুস্তায়দ আছে মুস্তায়দ আর ইস্তেয়াদ থাকলে সেখানে মত আছে যেখানে মত আছে সেখানে পথ আছে যেখানে পথ আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করেন আমার বন্ধুগণ শোনেন আমি তো সারা দেশে ঘুরি বেড়াই মুফতি দেলওয়ার সাহেবের মতো মানাবলি পুরী সাহেবের মতো আমি এই বিষয়ে কথা বেশি বলি মনে হয় টেকনাম থেকে তেতলিয়া পর্যন্ত বহু জায়গায় চ্যালেঞ্জ করলাম এই পর্যন্ত একটা আলে হালিসের বাচ্চা আন্ডাও আমার সামনে আসতে পারে না তোমরা আলে হাদিস কেমনে হয়েছে বলো তোমরা সালাভি কেমনে হয়েছে বলো সালাফি কারে কে জানেন তারা এখন নাম পাল্টা দিতে সালাফি সালাফ শব্দপুর বসরী পূর্বের যোগের অনুসরণযোগ্য মহান ব্যক্তিদেরকে বলা হয় সালাফ আর ওসুরের এক হাদিস থেকে আসছে কারনি খায়ুল করুণে কারণী সোম আল্লাহিনীলোন্লা দিন আমার নবী বলেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যোগ এরপরে সাহাবার যোগ তারপরে তাবেইন যোগ এরপরে রাবি বলেন রসল তৃতীয়বার বলছেন তবে তাবিনের যুগ তবে তাবিনের যোগ শেষ হয়েছে আল্লামা জাহাবি বলছেন তিনশো হিজড়িতে মনে রাখবেন কত তিনশো হিজড়িতে তবে তাবিনের যোগ শেষ সাহাবির যোগ তাবিনের যোগ তবে তাবিনের যোগ তবে তাবিনের যোগ শেষ হয়েছে কবে তিনশত হিজড়িতে ইমামে আবু হানিবার মৃত্যু কবে দেশ হিজড়ি বলেন কত দেশ হিজড়ি ইমাম মালিকের মৃত্যু কবে একশো সাতানব্বই উনষাট উনআি হিজড়িতে উনশি হিজড়িতে ইমামে শাহি রহমতুল্লাহ মৃত্যু কবে দুইশত চার হিজড়িতে ইমাম মালিকের মৃত্যু ইমাম আহমদ বিরহাম্বুলের মৃত্যু দুইশত একচল্লিশ হিজড়িতে বুঝেন নাই কথা তো দুইশো পর্যন্ত আছে আর নবীর হাদিসে अपर नामीलाफ इमे तबी सालफम सभी हम तबी सालफ महा मनी बड़ बड़ व्यक्तित्व जरा रसुलर जो शाहबारे तबिन तब तबिनी जो तीन जुगे मनीषी एरा हल सलाफ तीन चुजर आगे लोक जरा ইমাম তাই এই চার মজাবের কোন একটা মজাবকে যারা অনুকরণ করে মানিয়া চলে তাকলিত করিয়া তারাই হইতে পারে সালাম যারা মাজাব মানে না বলে ইমাম মানে না বলে তাকরিত করাকে সিরিজ বলে মজাব মানাকে সিরিজ বলে তারা শারফকে মোর্শেক বলে মানে সাহাবা কাহিমকে মানে আলবানিকে মানে জাকির নায়ককে মানে এই যুগের লোকদেরকে মানে ওই স্বর্ণ যুগের মানে না তারা তৎক্ষণী হইতে পারে না তারা হইলে খারাপ হইতে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ ইমামে আবু হানি মাজাব আবিষ্কার করে নাই সাহাবা কেরম ইস্তেয়াত করছেন কিনা আমার এখন সময় নাই অসংখ্য হারিজ আমার বোর মধ্যে লেখা আছে আর বহু বই পুস্তক আছে অসংখ্য হাতিশে সাহাবাইকার ইস্তেহাত গবেষণা করছেন গবেষণা করে এটা দিয়েছেন ইবনে আব্বাস এই এক মহিলা ঋতু অবস্থায় হস করছেন শুধু বিদায় থা করেন নাই মদিনার মুসলমান তারা মহিলাও ছিল ইবনে আব্বাস মক্কা শরীফে ছিলেন মক্কা শরীফ সাহাবিদের মুরব্বী বড় ইমাম ফকি আরেক এক ভাষায় বলতে পারেন মাঝহবের ইমাম ইবনে আব্বাস মক্কা শরীফে এরা গেলো এই অবস্থায় ঋতু অবস্থায় তাওয়াপটা বাকি আর হয়ে গেছে এখন ঋতু অবস্থা তাওয়পটা করতে পারবে কিনা করতে হবে কিনা তখন ইবনে আব্বাসের কাছে চলে গেছেন কারণ সেখানে আর ইমাম তো নাই ইমাম তো একজনেই মক্কার ইমাম মক্কার ইমামের কাছে গেছে হজরত কি করব। তিনি জবাব দিলেন তান তোমাদের এই নারীর জন্য বিদায় তো আপের দরকার নাই তোমরা মদিনায় চলে যাও। কারণ অসুস্থ হয়ে গেলে ফরস তো হয়ে গেলে তাইলে তোমাদের কি সিদ্ধান্ত আমরা চলে যাব। কর না মদিনার ইমাম আছেন আমাদের আমরা প্রায় মদিনার মুসলমানরা ও ইমাম মানি তিনি এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন ঋতু অবস্থা থাকলেও বিদায় তোয়াপ করতে হবে মাপ নাই তাই বিদায় তোয়াব করা ছাড়া যাওয়া যাবে না তখন মদিনার এই লোকগুলা মক্কার ইমামকে যাই ইবনা আব্বাসকে বলেন নবী সাহাবিকে হিয়া ইবনা আব্বাস তুফতিনা আউ লা তুফতিনা লাউ কাউলা জায়দিনবি কাউলি তোমার ফতোয়ার কারণে আমাদের যে ইমাম সবসময় মানিয়ে আসছে মদিনার ইমাম যাই দিনে সাহেব নবী সাহাবি সেই সাহাবিকে অমান্য করতে পারব না অতএব আমরা যাচ্ছি না মদিনায় আমরা তবাব করেই যাবো তাইলে বোঝা গেল এই হাদিসের দ্বারা বোসারি শহীবের বোঝা গেলেন মাজাবের মক্কা শরীফ ইমাম ছিলেন ইবনে আব্বাস আরো কয়েকজন সাহাবি মক্কার মুসলমানরা ওনাদেরকে মানতেন ইমানের মুসলমানরা মোয়াজ ইবনে জবলকে ইমানে মজাব মানতেন মোয়াজ ইবনে জবল যা সিদ্ধান্ত করিয়া সব মদিনার মুসলমান আসারিকে মানতেন একটা মাস্টারিয়া আউমস আসারি কাছে আসছে এটা বোখারি সহিবের হারিস মাস্টারিয়া আউমুসে আসারি বলছেন যে মেয়ে ভাবে অর্ধেক অর্ধেক একটা তরকার মাসালা তবে আমার সন্দেহ হচ্ছে তোমরা ইবনে মাস্টুর কাছে যাইয়া কনফার্ম হও ইবনে মাস্টারদের কাছে গেছেন তিনি বলছেন যে না মাস্টার এরকম না আমি নবীর থেকে শুনছি নাতি আছে মেয়ে আসে বোন আসে লোকটা মারা গেছে কি হবে কয় না মেয়ে পাবে অর্ধে নাতিম পাবে ছয় বাগের এক বাঘ অবশিষ্ট যা আছে এটা বনে পাবে আমার নবী এমনে ফেসলা দিয়েছেন তখন এই ফতোয়াটা লইয়া ইবনে মাসুদের পক্ষ থেকে লইয়া এরা যতদিন পর্যন্ত আব্দুল ইবনে মাসুদের মতো এত বড় ইনাম কুহার জমিনে থাকবে তারপর থেকে মাসার করবে না সমস্ত মুসলমানরা ওনাকে আমল করবে তাইলে এই হাদিসটা বোঝা যায় কুফার মুসলমানরা কাকে মানতেন ইবনে মাসুদকে মানতেন শামের মুসলমানরা আবুদ্দার তাকে মানতেন ওবাদ ইবনে শামেদকে মানতেন বিশ্বের মুসলমানরা রসুলস যুগ থেকে সাহাবা ইকলামের যুগ থেকে ইমাম মানিয়ে আসছেন মুস্তেদ মানিয়ে আসছেন এস্তে গবেষণা করছেন ইবনে কাইম বলেন নবী সাহাবি এক লক্ষ চব্বিশ হাজার থাকতে পারে তার মধ্যে বিজুন नियतुलस्ताहारित पीस मानते हैं जबल जब मह तुम्हें बोलो मसला आम समाधान कैमन कर दीवा कुरान शरीफ देखिए समाधान दिए देव কোরআন পাইলা না তখন কেমনে জবাব দিবা তখন মহাজ বললেন ইয়া রসুল্লাহ আজ তাহিদ বিরা ও তখন আমি কোরআন আলোকে ইস্তেহার গবেষণা করিয়া এই সমস্যার সমাধান দেব আমি না আল্লাহামি ওয়ারফাতা রাসুলা রাসুলিল্লা ওই আল্লাহর প্রশংসা যিনি মুহাম্মদ রসুলের একজন দূতকে ওই কাজে তৌফিক দিয়েছেন ज्ञा दिए क्या बक्तव्य रसुलर भाईरा हादिर द्वारा स्पष्ट प्रमाण क्या स्पष्ट हादी सुन्नर मध्य सब स्पष्ट पावे स्पष्ट पाव जाएने जबल के रसुल जिज्ञास कर मजदूर इश्तिहा गवेषणा करब आर এই গবেষণা করাস্তায়েদের কাজ কারণ কার কাজ মুস্তায়েদ ইমামের কাজ আর গবেষণা করিয়া ফলাফল যেটা বের হবে এটার নাম মত বা পথ বা মজহাব বা ফেঁকা আর যিনি গবেষণা করতে পারবেন না তিনি গবেষকের ফেঁকা ফতোয়াকে মেনে নেওয়া তার নাম তাকলি তার নাম মাঝাব মানা আমার নবীর সামনে সাহাবারা বলছেন গবেষণা করিয়া মুসলমানকে ফতোয়া দেব আর মুসলমানরা এস্তেয়াত করবেন মাঝাব আবিষ্কার করবেন আর ইমানের মুসলমানরা নাজের মাঝাব মেনে নিবেন এই উভয়টা কথার নবীর পাক্কা সমর্থন আসে না নাই তাইলে মাঝাব আবু হানিভা আবিষ্কার করল না সাহাবাহিকরা মাজাবানি বা আবিষ্কার করছে না রসুলের নিজে মাজাব বানাইছে আমার ভাইরা রসুলুল্লাহ সাল্লু আসলাম নিজে মজাবকে সমর্থন দিয়ে দিয়েছেন শাহাবাই খেলাম করছেন তবে সাহাবাদের এস্তেহারগুলো বিক্ষিপ্ত ছিল এগুলো সংকলন হয় নাই যাতে একজন মুসলমান পুরা জীবন চালানতে মৃত্যুর থেকে জম্মতে মৃত্যু পর্যন্ত সব বিষয়ে যে কোনো একজন মুস্তায়েদ সাহাবির পথ অবলম্বন করলে সব বিষয়ে সমাধান পাওয়া মুশকিল ছিল সমাধান সংরক্ষিত হয় নাই বিক্ষিপ্ত কিছু কিছু মাসার ভিতরে বিক্ষিপ্ত হইয়া রয়েছে তাই সাহাবাহ গ্রামের এফতিয়াদ গুলো সংকলিত ছিল না বিক্ষিপ্ত ছিল তাই ইমামে আবু হানিভা আসছেন মালেক আসছেন শাহি আসছেন আহমদ বিন হাম আসছেন আউজাই আসছেন সোয়েন সাউরি আসছেন चार चार बनिया चार मधबर भरेबाई ग्रामे एक पैतृश जन मुस्तैद शाहबा पैतृश ट मजहब चार मजहबता लाभ कर কোরআন মানা হইলে সুরে হাদিস মানা হবে সব হাদিস মানা হইলে বিশপিল্লা মানা হবে যারা মজাব মানে না তারা সাহাবাদের ইস্তেয়াত মানে না তারা বাস্তবে কোরআন হারিস তো দূরের কথা কোরনের তারা মানে না এরা বর্তমান গুরু কোথার থেকে বলে তাদেরকে আমি জিজ্ঞাসা করি মুহাম্মদ রসুল্লাহ হানফি ছিলেন না মালেখি ছিলেন দেখছেন তিনি হানভিও না সাবিও না মালেখিও না হাম বলিও না তারপরে লেখে তিনি একমাত্র একজন মুসলমান ছিলেন কথা বুঝেন নাই বোঝেন নেই কথা কার বক্তব্য আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ তাই না আব্দুল হামিদ সাহেব আব্দুল হামিদ সাহেবের ব্যাপারে জিজ্ঞাসা করলে উনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ওনার কাছে কি কি মন্ত্রণালয় আছে এই প্রশ্নটা সঠিক হবে না বোকামি হবে প্রেসিডেন্টে সব মন্ত্রণালয়কে অনুমোদন দেন যে অনুমোদন দাতা তার ব্যাপারে প্রশ্ন আসতে পারে উনি কি পশুমন্ত্রী না প্রাক মন্ত্রী এরা অবমান রসুল্লা সাল্লাম হইলেন সব মসহাবের অনুমোদন দাতা হবে এই প্রশ্ন যে করে তারপরে তিনি একমাত্র মুসলমান ছিলেন আমিও তো মুসলমান নবীও মুসলমান সমান যদি তিনি একমাত্র মুসলমানে ছিলেন আর কি ছিলেন না বিশ্বনবী কে ছিলেন খাত নবী কী ছিলেন সবই মুজদুবিন কে ছিলেন রহমতুল আলমিন কে ছিলেন আমার নবীকে একমাত্র মুসলমান ছিলেন এই শব্দটা যাক আমি আমার মনে কর সময় আমার শেষ আমার বক্তব্য এইভাবে আর অনেক কথা ইনশাল্লাহ বাকি সম্পূর্ণ কথা বড় সুন্দর এলমি পরিবাসায় আপনাদেরকে ইনশাল্লাহ একদম মন মতো বুঝিয়ে দিবেন আমার বন্ধুবার হজরত মাল্লা মুস্তিদ আলবা সাহেব আমাদের কাত হন আমার এই বইটা পঁচিশ কপি সঙ্গে আনছি আপনাদের জন্য যদি কারক ইয়ে করেন পঁচিশ কপি নিবেন আর বা ঠিকানা পায়া সংগ্রহ করবেন এই বইটা আমি বলবো সবাই মনোযোগ চোখে ফার্স্ট করার জন্য আল্লাপ যা কিছু বললাম আমাদের সকলকে সঠিক পথ অবলম্বন করা দান করেন সিরাতে মুস্তাকিমের পদ আমাদেরকে দান করেন এবং এই সমত সমস্ত ফিতনার মোকাবেলা করার জন্য আল্লাপাগ বিধান করেন